বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাত আলা আল্লা রসুলিল্লাহাদ আশা করছি দর্শকবৃন্দ আমার পূর্বের আলোচনা শুনেছেন সেই আলোচনায় ইসলামের কিছু বৈশিষ্ট্য এবং ইসলামের কিছু সৌন্দর্য এবং তার কিছু সুন্দর দিক আপনাদের সামনে আলোচনা করেছি আবারও আপনাদের সামনে আসছি ইসলামের আরও কিছু বৈশিষ্ট্য এবং ইসলামের আরও কিছু সুন্দর দিক আমাদের কাছে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তালা ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য যে ইসলাম মানুষকে সুবিচার করার শিক্ষা দিয়েছে নির্দেশ দিয়েছে যে মানুষ সকলের সাথে সুবিচার করবে যদি কাছের লোক হয় তারো সাথে দূরের লোক হয় তারো সাথে বন্ধু হয় তারো সাথে শত্রু হয় তারও সাথে সকলের সাথে সুবিচার করার শিক্ষা দিয়েছে ইসলাম এটা ইসলামের এক মহান বৈশিষ্ট্য তাই আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে বলছেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সুবিচার করবে বিল ইয় তোমরা সুবিচার করবে ওয়াল এহসান আর একে অপরের প্রতি অনুগ্রহ করবে সে যেই হোক না কেন সুবিচার করবে একে অপরের প্রতি অনুগ্রহ করবে আর আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছেন যে তোমরা কোনো অন্যায় অশ্লীল কাজ করবে না হাফল ফাহ মুন কারো প্রতি জুলুম করবে না এরকম আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন লাহ কুম তাক যদি তোমরা নসিহত গ্রহণ করো তো ভাই আল্লাহ এত বড় এক বৈশিষ্ট্য ইসলামের আল্লাহ যখন তোমরা কথা বলবে তখন সুবিচার পূর্ণ কথা বলবে যদিও সে তোমার নিকটের কেউ হয় অনুরূপ মহান আল্লাহ রব্বুল আলমিন এমন মানুষের সাথেও সুবিচার করতে বলছেন যাদের সাথে আমাদের শত্রুতা হয়ে আছে শত্রুতা হয়ে থাকলেও তাদের সাথে সুবিচার করতে হবে সুবিচার করার ব্যাপারে আল্লাহ বলছেন হে ইমানদার গন তোমরা ইসলামের ওপরে কায়ে থাকো আর যখন তোমরা সাক্ষী দেবে তখন সুবিচার পূর্ণ সাক্ষী দেবে কোন জাতির সাথে সাথে তোমাদের তোমাদের আছে। আছে। এই যেন তোমাদেরকে সুবিচার কায়ে করার পথে বাধা না দেয় সকলেই তোমরা সুবিচার করো কারণ সুবিচার হচ্ছে তাকওয়ার সব থেকে নিকটতম জিনিস তো আল্লাহ রাবুল আলমিন এখানে তার বান্দাদেরকে শিক্ষা দিয়ে বলছেন যে তোমরা সকলের সাথে সুবিচার করবে সে যেই হোক না কেন সে তোমার শত্রু হোক না কেন তার সাথেও তুমি সুবিচার করবে সে তোমার নিজের লক্ষ্য হোক না কেন তার সাথে সুবিচার করবে সে তোমার পরের লোক না কেন তার তুমি সুবিচার করবে সুবিচার করার ব্যাপারে তুমি কারোর মধ্যে কোনো পার্থক্য সচিত করবে না কারণ এটা মহা ইসলামের একটা মহান শিক্ষক যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের সাথে সুবিচার করবে আর আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সুবিচারের ফদিলতের কথা উল্লেখ করে প্রত্যেকটি উম্মতকে সুবিচার করার উৎসাহ দান করেছেন সুবিচার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন সুবিচারের ফজিলতের কথা উল্লেখ করে তাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন ورجلان تحاب في الله استمع عليه وتفرق عليه ورجل قلبه مؤلق في المساجد ورجل دعته إمرأة ذعت حصن وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينا بخار مسلم الهديش محمد رسول الله সাল্লাহ আলী সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ যাদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিন কালকে ক্যামতের মাঠে যখন আল্লাহর আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন মহান আল্লাহ রবুল আলমিন সাত শ্রেণীর মানুষকে সেই আরসের ছায় আশ্রয় দিবেন। তাদের মধ্যে এক নম্বরে হচ্ছে প্রথম নম্বরে হচ্ছে ইমাম আদিল ন্যায় পরায়ুন শাসক এমন ইমাম এমন শাসক যে সুবিচার করে সকলের প্রতি কারো সাথে কোনো অবিচার করে না সুবিচার করার মধ্যে কোনো পার্থক্য সূচিত করে না আর এই এইমামকে ইমাম শুধু শাসক মানে শুধু একজন শাসক না ইমাম শাসক সেও সুবিচার করবে ছাত্র সেও সুবিচার করবে আপনি সুবিচার করবেন আমি সুবিচার করব ছেলে সুবিচার করবে বাপ সুবিচার করবে যার অধীনে যত টুকু আছে সে তত টুকু ব্যাপারে সুবিচার করবে একজন বাপ বাড়ির গার্জেন পার্থক্য সূচিত করবে না কোনো ছেলে যেন বুঝতে না পারে যে বাবা ওকে বেশি ভালোবাসে আপনিও দায়িত্বশীল আপনাকেও সুবিচার করতে হবে আপনার এই ছেলে মেয়েগুলির ব্যাপারে একজন গ্রামের মাতবর সে সামান্য একজন মাতবর একজন হয়তো চেয়ারম্যান একজন হয়তো মেম্বার একজন হয়তো প্রধান তারও দায়িত্ব আছে যখন তার কাছে গ্রামের কোনো মানুষ কোনো সমস্যা নিয়ে আসবে গ্রামের কোনো কোনো মানুষ বিচার নিয়ে আসবে। তখন সে তাদের মীমাংসা করে দিবে সুবিচার পূর্ণ মীমাংসা পক্ষপাতিত্ব করবে না কারো মুখ টাকা তাকি করবে না কারো দেখে বিচার করবে না কে পাওয়ারফুল আর কে কমজোর কে দুর্বল কে সবল এগুলি কোনো কিছু লক্ষ্য না করে সুবিচারপূর্ণ ব্যবস্থা করবে এবং সুবিচারপূর্ণ বিচার করবে তাই আল্লাহ নবী প্রথম নম্বরে বললেন যে কেমতের মাঠে আল্লাহ রবুল আলেমিন যাকে আরও সে আশ্রয় দিবেন তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম আদল সুবিচার করে এমন ইমাম দুই নম্বরে সাবুন নসাফি আবাদ আতিল্লা এমন যুবক যে তার জৈবান কালটাকে তার যুবক অবস্থায় আল্লাহ ইবাদত করছে কারণ আমরা জানি মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন আল্লাহর স্মরণ অটোমেটিক এসে যায় তখন কবরের কথা অটোমেটিক এসে যায় কিন্তু কবরের কথা তখন ভাবতে হবে যখন আপনি স্ট্রং যখন আপনার শক্তি আছে যখন আপনি বলিষ্ঠ যখন আপনার জৈবন অবস্থা জৈবন অবস্থায় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে জৈবন অবস্থায় মানুষের শরীরে প্রচুর শক্তি থাকে তাই তখন স্বেচ্ছাচার যা ইচ্ছা তাই করার মতন প্রবণতা তখন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে ওই সময় যদি কোনো জীবক তার জৈবন কালটাকে আল্লাহর ইবাদতে লাগায় এটা বিরাট বৈশিষ্ট্য এবং বিরাট মর্যাদার কথা তাই মহান আল্লাহ রব আলমিন এমন যুবককে কালকে কেমতের মাঠে আরো ছায় আশ্রয়ী দিবেন যখন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না তিন নম্বরে বললেন রাজুলানে এমন দুই ব্যক্তি যারা আল্লাহর নিমিত্তে ভালোবাসা করে আল্লাহর অস্তে একে অপরকে ভালোবাসে ইজতেমা আলাই আল্লাহর অস্তে তারা একত্রিত হয়েছে ও তাফার রাখা আলাই আবার ওদের মধ্যে যখন বিচ্ছেদ ঘটে তখন আল্লাহর নিমিত্তেই ঘটে নামাজ পড়ছিল দুই বন্ধুতে আলহামদুলিল্লাহ নামাজ পড়ছ ভাই তুমি আছে তুমি ইসলামের আমার সম্পর্ক আছে আমি তুমি আমরা দুই বন্ধু কারণ আমিও নামাজ পড়ি তুমিও নামাজ পড়ো তুমি আল্লাহকে ভালোবাসো আমিও আল্লাহকে ভালোবাসি অতএব এই আল্লাহ নিমিত্তে একে অপরকে আমরা ভালোবাসতে আছি এইরকম দুইজন ব্যক্তিকে মহন আল্লাহ রবুল আলমিন কালকে ক্যামতের মাঠে আরো সে ছায় আশ্রয় দিবেন, কারণ তারা একে অপরকে ভালোবাসছে কেবল আল্লাহর নিমিত্তে তারপরে বললেন রাজল কাকাল বাহিল মসজিদ এমন ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলমিন কালকে ক্যামতের মাঠে আরো সে ছায় আশ্রয় দিবেন যার দিলটা সবসময় মসজিদের সাথে ঝোলা থাকে জোহরের নামাজ পড়ে আসছে এখন মনটা লাগা আছে আসরের আদান দিলে আবারও যাব। আসর পরে আসছে আবার মনটা লাগা আছে মগরে আদান দিলে আবারও যাবো মগরে আসছে আবারও মনে মনে করছে যে এসব আদান হলে আবার সবসময় যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে এমন ব্যক্তিকে মহান আল্লাহ আলমিন কালকে কামতের মাঠে আরো সে ছায় আশ্রয় দেবেন আরো আলোচনা আছে আরো কথা আছে যা আপনাদের সামনে রাখা হবে এখন একটি ছোট্ট সামান্য বিরতি তারপরে আবারও আপনাদের কাছে আসছে ইনশা আল্লাহ তালা সালাম আলাইকুম রহমতুল্লাহ टे फेस्ता आसें एकजे नाम मनकार और एकजन नाम नाकिल कबरे हटात फेस्ता ढुके गकार आकृति তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি প্রতি বুধবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে বিস টিভি বাংলায় Marriage or divorce? What's Islamic religion? The husband wants want divorce. Solution or problem? Join family system. Heaven or hell? Big fat dealers yeah. have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want.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 गल्प बोल परी अनुष्ठान दर्शकबिंद आलोचना चलते हादीस नहीं जे हादीसे बोला सल्लम एम सात श्रेणी कथा बोले যাদেরকে আল্লাহ তাল্লাহ কালকে ক্যামতের মাঠে আরশের সে আশ্রয় দেবেন তাদের মধ্য থেকে এমন দু ব্যক্তির কথা বলা হল যারা আল্লাহর নিমিত্তে ভালোবেসে একত্রিত হয় আবার আল্লাহরই নিমিত্তে তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে এমন লোককেও আল্লাহ তাল্লাহ কালকে কেয়ামতের মাঠে আরও সে আশ্রয় দেবেন যে অত্যধিক গোপনীয়তা রক্ষা করে দান করে এমন গোপনীয়তা রক্ষা করে দান করে যে দান হাত কি দান করলো বাম হাত জানতে পারে না তুন ফেক ডান হাত কি দান করলো বাম হাত জানতে পারে না এরকম মানুষকে আল্লাহ তালা কালকে ক্যামতের মাঠে আরো ছায়া আশ্রয় দিবেন। আর ছয় নম্বরে এমন ব্যক্তি রাজলন দাত হু ইমরা আতুন জামাল যে ব্যক্তিকে কোন একজন সুন্দরী সম্ভ্রান্ত ঘরের মহিলা ব্যবীচারের ডাক দেয় আর সে তখন বলে ইন্নি আখা আফুল্লাহ তাকে ডাক দেওয়া হচ্ছে নারী সুন্দরী এবং সম্ভ্রান্ত ঘরের বড় ঘরের কোনো ছোট ঘরের মহিলা না সম্ভ্রান্ত ঘরের মহিলা ব্যবিচারের জন্য ওই লোককে ডাকদিক দিচ্ছে একটি সুযোগ দিচ্ছে আর সেই লোকটা তখন বলছে ইন্নি আখা আফুল্লাহ না তোমার এই আহ্বানে আমি সারা দিতে পারি না তোমার এই ডাকে আমি সারা দিতে পারি না কেন ইন্ আকাফুল্লাহ কারণ আমি আল্লাহকে ভয় করি আমার অন্তরে আল্লাহর ভয় আছে আমার অন্তরে আল্লাহ ভিরতা আছে যার কারণে তোমার এই ডাকে আমি সারা দিতে পারছি না এরকম মানুষকে মহান আল্লাহ রব্বুল আলমিন কালকে আরুষের ছায় আশ্রয় দিবেন কেন এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা তাকে ডাক দিচ্ছে তারপরে সে বলছে আমি আল্লাহকে ভয় করি তারপরে সাত নম্বরে সেই ব্যক্তিকে মাঠে আল্লাহ আইনা নির্জনে আল্লাহ স্মরণ করে কেউ নেই রাতে ঘুমিয়ে আছে গভীর রাত গভীর রাতে উঠছে বাড়িতে কেউ নেই নিঝুম পরিবেশ নির্জন সেই নিঝুম নির্জন পরিবেশে লোকটি উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাছে দোয়া করছে আর কানতে আছে। তাকে আল্লাহ দেখতেছে না তাকে দেখতেছেন একমাত্র মহান প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলমিন এরকম মানুষ যে শুধু কেবল আল্লাহর ভয়ে কানলো চোখের পানি ঝরাইলো তাকে আল্লাহ তালা কালকে ক্যামতের মাঠে আরসের ছায় আশ্রয় দেবেন যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আমি বলার জন্য দিয়েছে সুবিচার করার ফদিলতের কথা বর্ণনা করতে গিয়ে বললেন যে ইমাম সুবিচার করবে তাকে আল্লাহ ক্যামতের মাঠে আরো সে আশ্রয় তো এটা হচ্ছে ইসলামের এক মহান বৈশিষ্ট্য যে ইসলাম মানুষকে চার করার এমন নির্দেশ দেয় সুবিচারের শিক্ষা দেয় ইসলামের আরো বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম আমানত রক্ষা করার আর ওয়াদা চুক্তি পূরণ করার শিক্ষা দান করে যদি কোনো মানুষ আপনার কাছে কোন আমানত রাখে তার আমানতকে খ্যানত করবেন না কোনো মানুষ আপনার কাছে কিছু রাখছে তার আমানতকে সহি সালামতে যেভাবে রাখছে সেইভাবেই তার কাছে পৌঁছে দেবেন এটা হচ্ছে ইসলামের নির্দেশ আর এটা হচ্ছে ইসলামের শিক্ষা কারোর সাথে ওয়াদা করেছেন খবরদার পদা ভঙ্গ করবেন না কারোর সাথে চুক্তি হয়েছে খবরদার চুক্তি ভঙ্গ করবে না এই শিক্ষা আমাদেরকে দিয়েছে তাই আল্লাহ ইবুল আলমিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত আমানতদারদের কাছে পৌঁছে দাও যার জিনিস তোমার কাছে রাখা হয়েছিল তার জিনিসটা তার কাছে পৌঁছে দিবে খবরদার আমানতের খেয়ানত করবে না আমানতের কোন সময় যেন খেয়ানত না হয় অন্য আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রবুল আলমী এই কথা বলছেন যে তোমরা ওয়াদা পূর্ণ করো ওয়াদা করেছো পূর্ণ করো কারণ কালকে ক্যামতের মাঠে মহান আল্লাহ রবুল আলমীর কাছে তোমাদেরকে এই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেন ওয়াদা ভঙ্গ করেছিলেন ওর সাথে ওয়াদা ছিল তোমার ওকে দেওয়ার কথা ছিল এই তারিখে ব্যাপার ছিল আপনি ও করেছেন ভাই কালকে দিতে পারবেন এক মাস পরের অদা করবেন এক বছর পর দিতে পারবেন এক বছর পরের করবেন দিতে পারবো না তার সাথে মীমাংসা করবেন মাফ চেয়ে নেবেন যদি মাফ করে দেয় ভালো আর যদি মাফ না করে যে ভাবি হোক আপনি তার প্রাপ্য তাকে দেওয়ার প্রচেষ্টা করবেন কিন্তু আজ দিব কাল দিব পরশু দিব তরসু দিব এ মাসে দেবো সেই মাসে দিব আগামী বেতনে দিব তারপরের বেতনে দিব আর আপনি বলতেই থাকবেন আর ভঙ্গ করতেই থাকবেন দেওয়ার কিন্তু আপনার মন নেই এরকম ওয়াদা যদি করে ভঙ্গ করেন কালকে কে আমতের মাঠে মহান আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে ওয়াদা ভঙ্গ কেন করেছিলে এ কথা জিজ্ঞাসা করবেন তার আপনাকে উত্তর দিতে হবে এটা ইসলামের মহান শিক্ষা মোহাম্মদুর রসুল্লাহ সৈয়দুল আম্বিয়া সমূহ নবী সম্রাট মানবতার শ্রেষ্ঠ মানুষ রসোলে করিম সাল্লাম ওয়াদা চুক্তি ভঙ্গ করা মনাফেকি আলামত মুসলমানদের এরকম অভ্যাস হতে পারে না যারা মুসলমান তারা কোনোদিন ওয়াদা চুক্তি ভঙ্গ করতে পারে না যারা নিজেকে মুসলমান বলে মনে করে তারা কোনোদিন আমানতের খেয়াল করতে পারে না কারণ ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলছেন আয়াতুল মোনাফেক মোনাফেকদের নিদর্শন হচ্ছে তিনটে তিনটি হচ্ছে মোনাফিকদের নিদর্শন হাদদাফা হাদ যখন তারা কথা বলবে মোনাফিকদের ওয়াদা করে তখন ওয়াদার খেলাফি করে ওয়াদা ভঙ্গ করে ওয়াইদা উত খান আরেকটি নিদর্শন হচ্ছে মোনাফিকদের যাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে আর মুসলিম শরীফের হাদিস তাই আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলতে চাইছেন যে ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা কথাই কোথায় মিথ্যা বলা এগুলা কোনো মুসলমানদের গুণ হতে পারে না এরকম অভ্যাস কোনো মুসলমানদের হতে পারে না এই অভ্যাস যদি হয় তবে মুনাফিকদের হবে আমরা যদি নিজেদেরকে মুনাফিক না মনে করি তাহলে মনে রাখতে হবে ইসলামের মহান আদর্শ হচ্ছে যে আমাদেরকে আমানতের হেফাজত করতে হবে আর ওয়াদা চুক্তিপূর্ণ করতে হবে জানেন রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম তারিখের সমস্ত লিপিবদ্ধ আছে বোখারে শরীফের হাদিসের মধ্যে আসছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রুম সম্রাটকে চিঠি লেখছে কিসের চিঠি ইসলাম গ্রহণ করার দাউদ দিচ্ছে তাকে এটা ইসলামের দাউদ দেওয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আছে যে তারা অন্যদেরকে ইসলামের দাওয়াত দেবে এ শিক্ষা দিয়ে গেছে মহাম্মদ রসুল্লাহ সাল্লি হোসাল্লাম আল্লাহ রসুল সাল্লি হস্লাম হেরাকলে বাদশাহে চিঠি লিখছে সেই চিঠির মধ্যে তাকে ইসলামের দাওয়াত দিচ্ছে এই সম্পূর্ণ ঘটনা বলা আমার কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে হেরাক্লাল বাদশাহ কাছে এই চিঠি গেছে সেই চিঠির বড় গুরুত্ব দিয়েছে মদিনা থেকে একজন নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ যে নিজেকে নবী মনে করে সেই নবী আমাকে চিঠি লিখছে এমন একজন নবী যার শক্তি নেই এমন একজন নবী যার অর্থ শক্তি নেই এমন একজন নবী যার সুন্দর কোনো বাড়ি নাই এমন একজন নবী যে নিঃস্ব গরিব কাঙ্গাল সেই নিঃস্ব গরিব কাগালে কাকে রোম সম্রাটকে বিশাল শক্তির মালিক তখন সে সমস্ত শক্তিকে পরাভূত করে পরাজিত করে একাই মালিক হয়ে বসে আছে সুপ্রিম পাওয়ার তখন তার সেই একজন সুপ্রিম পাওয়ারের অধিকারী হেরকলে বাদশাহে চিঠি লিখেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সেই বাদশাহ চিঠির বড় গুরুত্ব দিয়েছে তাই তার সভাসদকে তার লোকজনদেরকে পার্লামেন্টে বলছেন যে একজন নিজেকে নবী হিসাবে গণ্য করেছে দাবি করেছে মোদিনা থেকে আমাকে চিঠি লেখছে এখন দেখো তো তোমরা এই এলাকাতে আরব থেকে আগত কোনে এমন দল টিম আছে কি না তাহলে তার কাছে এই নবীর সত্যতা সম্পর্কে আমি কিছু কথা জিজ্ঞাসা করব। লোকেরা খুঁজে খুঁজে তখন পেলো আরব থেকে একটা দল এসেছিল আর সেই দলের নেতা ছিল আবু সুফিয়ান আবু সুফিয়ানকে আল্লাহ নবীর এক নম্বরের শত্রু এক নম্বরের দুশ্মন সেই আবু সুফিয়ানকে তার দল সহ হিরাকলে উপলো বলল আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব ওই নবী সম্পর্কে যে নবী মক্কায় জন্মগ্রহণ করে বর্তমানে এখন মদিনা নামে একটা রাষ্ট্র কায়েম করেছে সেই নবীর সত্যতা সম্পর্কে কয়েকটি কথা আমি তোমাকে জিজ্ঞাসা করব। তুমি সত্য সত্য সেই কথাগুলোর উত্তর দিও তারপরে সে কয়েকটা প্রশ্ন করলো তাকে তার মধ্যে ছিল এই নবীর বাপদাদাদের কেউ নবী ছিল কিনা না বাবদাদাদের কেউ বাদশাহ ছিল কিনা আর আরও অনেক অনেক কথা আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই হেরাকলে বাদশাহ আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বলো তোমাদের এই নবী কিসের নির্দেশ দেয় কি করতে বলে তখন আবু সুফিয়ান বলছে যে এই নবী আমাদেরকে নির্দেশ দেয় আমরা যেন সত্য কথা বলি আমরা যেন আমানতের হেফাজত করি আমরা যেন ওয়াদা চুক্তি ভঙ্গ না করি আমরা যেন নামাজ পড়ি আমরা যেন জাকাত দিই ইত্যাদি কথা তো আমি বলতে চাইছিলাম যে ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে যে তারা আমানতের হিফাজত করবে আর ওয়াদা চুক্তি কোনো ভঙ্গ করবে না একজন দুশ্মন আবু সুফিয়ান তখন আল্লাহর নবীর এক নম্বরের দুশ্মন কিন্তু দুশ্মনী থাকা সত্ত্বেও মিথ্যা বলতে পারেনি শক্ত কথা ভাই সে বলেছিল যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে ওয়াদা চুক্তি ভঙ্গ করতে নিষেধ করেন বরং তিনি আমাদেরকে ওয়াদা চুক্তি পূর্ণ করতে বলেন এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য এরকমভাবে ইসলামের মহান বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে তার স্বাস্থ্য কিভাবে সুন্দর থাকবে তার স্বাস্থ্য কীভাবে সুস্থ থাকবে এই স্বাস্থ্য সুস্থ থাকার কথা শিক্ষা দিতে গিয়ে আল্লাহ তালা এমন কিছু জিনিসকে মানুষের জন্য হারাম করে দিয়েছেন যে জিনিসগুলো মানুষের জন্য ক্ষতিকর তাই আল্লাহ তালা বাকারার মধ্যে বলছেন আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন হারাম করেছেন তোমাদের জন্য মদ খাবে না মদ খাওয়াকে হারাম করেছে তোমাদের জন্য তোমরা শুকুরের মাংস খাবে না হারাম করেছে তোমাদের জন্য তোমরা এমন পশুর মাংসও খেতে পারবে না যে পশুকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো নামে জবাই করা হয়েছে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে জবাই করা হয়েছে আমরা সবাই জানি দুনিয়াতে আল্লাহ তালা কিছু পশুপক্ষী আমাদের জন্য হালাল করেছে আমরা খেতে পারি হালাল কিন্তু শর্ত হচ্ছে ওই পশুগুলোকে জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা আল্লাহ কেউ যদি পশুগুলাকে জবাই করে হালাল পশু কিন্তু জবাই যদি করে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে তাও আমরা খেতে পারবো না তাই বলছেন আল্লাহ আল্লাহবিহি যে পশুগুলোকে আল্লাহ বাদ দিয়ে অন্য নামে জবাই করা হয়েছে সেগুলো তোমরা খেতে পারো না তোমাদের জন্য হারাম করা হয়েছে তবে হ্যাঁ ফামানিস্তররা এই নিরুপয় অবস্থায় যদি পৌঁছে যায় তাহলে তার জন্য জায়জ হচ্ছে ততটা পরিমাণ সে খাবে ততটা পরিমাণ সে ভক্ষণ করতে পারবে যতটা পরিমাণ খেলে তার যান বেঁচে যায় ততটা পরিমাণ সে ভক্ষণ করতে পারবে এরকম করলে পারান ফালা ইসমা আলাই তার কোনো গুণা হবে না ইন্না আল্লাহ গাফর রাহিম আল্লাহ চরম দয়ামন এবং তিনি হচ্ছেন ক্ষমাশীল তো ভাইরা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন যে জিনিসগুলো দিকে লক্ষ্য করে আর এই স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামও আমাদেরকে এমন কিছু তথ্য দিয়েছেন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যের বলছেন তো ভাইরা আমার এই কয়েকটি কথা আলোচনা করলাম আবারও আপনাদের সামনে আসব আরও অনেক ইসলামের বৈশিষ্ট্য আছে যে আপনাদের সাথে পর্যায়িকরণে আমি তুলে ধরবো যে যেখানে আসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার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 আমাদের ইমেল করুন কিছু টিভি ডট যা কিছু রয়েছে। সমস্ত সৃষ্টির একদিন অবসান এত কষ্ট তাদের হবে তারা ভাববে মরণটাই আমাদের জন্য আরামদায়ক একমাত্র আল্লাহ তোমাদের বাঁচাতে পারবে কেমতের মাঠে সায়াতলে কারা স্থান পাবে सुख्रां कबर आजब जान देख मृत्यूर पर जीवन कल विंगलदेश विंगल